রাতে আলো রিঘির কাছে আলো দিঘির কাছে যাই ঝলো ঝলো টলো মালো পানি দিয়ে নাই কারা আলো দিয়ে যাও ফলগো ধারা কার সে তারা আলো দিয়ে যাও ফলগো ধারা বুঝে গেছি এ সং কার ইশারা সে আমার মালিকชาย হো সে আমার মালিকชาย যোสนারতে চাঁদের নন্দগির কাছে যাই ঝলো ঝলো টলো মলো পানি দিয়ে নাইতে চালো দিঘির কাছে তোমার প্রেমেরাতে বসন্ত এলে কোকিল ডাকে ছন্দ তোলে রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে তোমার প্রেমে রে শারতে বসন্ত কোকিল ডাকে মনভোলা চন্দো তুলে রিমঝিম ঝিম ঝিম বৃষ্টি পড়ে তোমার প্রেমে রে শারাত বসন্ত কোকিল ডাকে মনভোলা নো ছো তুলে কোকিলের কুহ কুহ তু মাত ঝলো ঝলো টলো মলো পানি দিয়ে নাই ঝলো ঝলো টলো মলো পানি দিয়ে নাই তোমার প্রেমে সাদা নিরবোধি পাহাড় সাগর কত ঝরনা নদী পাহাড় চিড়ে ঝরনা ঝরে নদী ছুটে চলে সাগর পানি তোমার প্রেমে সদা নিরবধি। র পাহাড় সাগর কত ঝরনা নদী পাহাড় চিরে ঝরনা ঝরে নদী ছুটে চলে সাগর পানে তোমার প্রেমে সদা নিরবধি। রো পাহাড় সাগর কত ঝরনা নদী পাহাড় চিড়ে ঝরনা ঝরে নদী ছুটে চলে সাগর পানে ঝরনার ঝলো ঝলো টলো মলো পানি দিয়ে নাই ঝলো ঝলো টলো মালো পানি দিয়ে নাই জুসনারাতে চাঁদের আলো দিঘির কাছে যাই ঝলো ঝলো টলো মালো পানি দিয়ে নাই ঝলো ঝালো টলো মালো পানি দিয়ে টলো মালো পানি দিয়ে টলো মালো পানি না